असलमकुम इी प्रयोजना प्रतिष्ठान बेतार बतान धारण कर उत्तरपाड़ा हाफिजिया मद्राससरिक वज महबील हजरत मौलाना खालिद सज्ला अयुबी सहेबर पंथे मूल्यवान दिनी आलोचना शुरोन अलबाम की प्रजोजना और परेशन बेतार बतान ऑडियो एंड सिंटार মাওনা চৌরাস্তা শ্রীপুর গাজীপুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিন আমরাহু ওয়া নাস্তাইহু من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدنا عبده ولسوله أرسله بالحق بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفا بنفسك اليوم عليك حسيبا من اهتدى فإنما يهتدي لنفسه وَمَا ضَلَّ الَّذِينَ آمَنُوا وَمَا اهْتَدَى وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّى نَبْعَثَ رَسُولًا وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه السلام والسلام اللهم سل على محمد وعلى آل محمد كما سليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علىك محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله تشفت دجاب جماله حسنت جميع خصاله সলু আলু আলী ও আলী রহ মেরে মতক রে মেরে মতকি কবা বনে মেরে মধুবন দিয়ারে মদিনা বলা গলা ওলা বিকবনত জমে ও সারি সল্লু আলহামদুলিল্লাহ जी दस्तर महती माँवीद, महतरम बुजुर्ग दा मुसलमान भाइरा बुरा बाबा जुबक भाईरा पर्दारण विश्वजगतर मालिक विश्वालक दरबारे शकर যে মোহান রফুল্লা আলামীন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানেতের ওলামায় গ্রামের মদরিসে কোরআন হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে আশার বসার কৌভিগান করেছেন এই জন্য মালিকের দরবারে শুক্রিয়া আদায় করে মোহাব্বতের সাথে সকলে করিয়া সুন্দরিল্লাহ ওয়াজ মাহবিল এলাকার জন্য রহমত বরকত ওয়াজ মাহবিল মানুষের নসিহাত শোনা এটা মানুষের জন্য বিল পরিষ্কার হওয়া গুনামাফ করা গুনামাফ হওয়া সামনের হায়াত সুন্দর করার জন্য পাথেও গ্রহণ করা এসকল উদ্দেশ্যকে সামনে করে ওয়াজ মাহফিলে বসা এবং ওয়াজ শুনতে থাকা যারা এমন উদ্দেশ্য নেওয়া आयात सामने समय वे भावे सुनल सेटे एम उद्देश्य के सामने दिल भलो वाहफिले बसार दायित्व कर दायित्व आल्लाम्बा मस्जिद गोक दामी दामी मस्जिदे हजिरा दी आल्ला पसंद करें দামি মজরিসে হাজিরার মাধ্যমে মানুষের দাম বাড়তে থাকে তাদের ও হাসরের ময়দানে বেশি হবে আলে মোলামার সহবত আল্লাহ মজলিস নেককারদের মজরিস যে যত বেশি গ্রহণ করবে তার মূল্য তত বেশি বাড়বে হাসরের ময়দানে গুনাহের পরিবেশ বেশি আল্লাহ আপনাকে আমাকে বাছাই করে গুনাহের পরিবেশ থেকে বাইর করে ন্যাক পরিবেশে হাজির করছেন আল্লাহ তাল্লা বিরাট ফজল আর করম এই জন্য আবারও বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত জবান খোলে শকর আদায় করে সকলে করে নজর করে তাকায় দেখেন সপ্তাহে পঁচানব্বই ভাগ ঘর গুনাহের পরিবেশ দিয়ে ভরে গেছে চতুর্দিকে গুনাহের সরাসরি চলছে ঘরগুলোর মধ্যে রেডিও টিভি टर एम आंतर्जा भगवे गुणाहर प्रतिजोगी चतुर्दी होता है विश्वकप खेला चलते विश्वकप खेला केन्द्र कर समर्थकल समर्थक टेली सामने बसा बैसे टेला देखते गोटा दुनिया व्यापी मुसलमान दालत यह समय যখন গুনাহের প্রতিযোগিতা ওই সময় কেউ যদি এবাদতের মজরিসে থাকে আমল করলে গলা কাটা শহীদের সব দান করা হবে সন্ন্যতের আমলের বরকম গলাকাটা শহীদের সব কেন জমানাটা যে ফেতনার জমানা চতুর্দিকে গুনাহের পরিবেশ তখন যদি কেউ সন্ন্যতের উপরে আমল করে সন্নতের আমুল তার দাম বেশি হয়ে যায় সুন্নতিসাদের সন্ন্যতের আমুল গোলা কাটা শহীদের সব পাওয়া যায় যখন গুনাহের প্রতিযোগিতা ওই সময় কেউ যদি আল্লাহ সকলে আওয়াজ করে বলেন আমিন আরো জোরে আওয়াজ করে বলেন আমিন আর একটা কথা শোনাই যতক্ষণ বান্দা ন্যাকমজলিসে বসা থাকে ততক্ষণ বান্দা আল্লাহর রহমতের ভেতরে বসা থাকে রহমতের কোলে বসা থাকে এবং রহমতের চাদর দিয়ে বান্দা আবৃত অবস্থায় থাকে যখনই গুনার পরিবেশে তাইলে ওই বান্ধা সবচেয়ে তার ভয়াবহ ক্ষতি হলে এই ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকে কারণ শয়তানের ধোকার ভেতরে থাকে তখন আর যদি কোনো বান্দা ন্যাক পরিবেশে থাকে नेक नेक नैक रखे मुरब्बीदा तो क्यों नैक समय काटाया नहीं हयाते न्यास कम एबाद केवई मुश्किल আর আমাদের মুরব্বীরা ইন্তকাল হবে আপনি বারোটা পর্যন্ত কি করবেন কোন এবাদত করে কাটাইবেন আগামীকালকে বারোটা পর্যন্ত মুরব্বী বলতেছে যে আমার কাছে যদি আজরা সে এখন বলে যায় যে আগামীকালকে বারোটায় আমার মৃত্যু হবে আমার হায়াতের মধ্যে আমি এমন কোন ঢোকাই নেই যখন আজরায়েল আসলে আমার সমস্যা হইতে পারে আমার পুরো হায়াততে এরকম হিসাব করা সাজানো আছে যে যখনই আজরায়েল আসবে তখনই আমি যাওয়ার জন্য তো ইয়ার আলহামদুলিল্লাহ হলো হালাত তাহলে তাদের পরিবেশটা কি ছিল তাদের হালাত কি ছিল আমাদের কি হালাত আছে বান্দা যদি গুনার মধ্যে থাকে তখন অন্ধকারের ভিতরে থাকে আর যখন ভিতরে থাকে থাকে তখন বান্দা এবার অন্ধকার আর আলো ব্যবধান আছে না এই জন্য হাতে কতুল ইমানে হাতে কতুল মাফিয়াতে জুলমাতুল ইমানের আসল হল আলো আর গুনাহের আসল হলো অন্ধকার সময় আলোর ভিতরে থাকবে না কাজের প্রতিযোগিতার ময়দানে করে থাকা কারণ হায়াতই হলো ন্যাক কাজ করার জন্য আল্লাহ নবী বলেন দুনিয়াটা হলো আখ রাতের সম্বল উপার্জনের জায়গা আখেরাতের সম্বল উপার্জন করবে যেটা নেট কাজ সেটা উপার্জন করবে কোন জায়গায় দুনিয়ায় এইখানে জিন্দগির মাপদা মার মেয়াদ জিন্দিগির শুরু জিন্দগির শেষ জিন্দগির মাপতার উদ্দেশ্য তারপরে মায়ের পেটের অন্ধকার থেকে দরিয়ার আলোতে আশ্রম জন্ম হইল এরপরে এই আলোতে কিছু সময় কাটে মানুষের এরপরে আবার একটা মরা লাশ নাপাক একটা লাশে পরিণত হয় আগেও না পাক পরেও না পানি দিয়ে শুরু হয় আবার আল্লাহ ছেড়ে দেবে সবাহ আল্লাহ তালা আদেশ করতেছে প্রতিযোগিতা কর্তাকে হওয়ার প্রতিযোগিতা করো কে কত বেশি অর্জন করতে পারো करो क्या कत बसि न्या काम सबधान गुना आल्लातारोना सारा दुनियाव्यापी मुसलमान गुणार प्रति करते क्या कत बसि गुना करतेजोगित मदने मुसलमान दे चला फा चल इधर अशांति बाढ़ते আগা গত বাড়তেছে এটা কারণ যদি আমরা এবাদতের ময়দানে থাকতাম তাহলে আল্লাহ রহমত আমাদের উপরে আসত আমাদের হায়াতে যেমন হায়াতের নিরাপত্তা নষ্ট হয়েছে গুনাহের কারণে গুণাগারের নিরাপত্তা নাই তো কোন সময় কাপের মুষ্টিকে আমাগর মাথার উপরে বোমা ফেলতে পারে এরকম নিরাপত্তা আছি আমরা যে কোনো সময় ধরে ফেলতে নিরাপত্তা নিরাপত্তাহীন অবস্থায় আছি না কারণ গুণাকার যখন গুণা বেশি করে আরম্ভ করে তখন তার কিছু ক্ষতি হয় এক নাম্বার তার ইজ্জত কমে যায় দুই নাম্বার মানুষ তারে ঘৃণা করতে থাকে মা কাত তাকে ঘৃণা করতে থাকে আল্লাহ তালার পক্ষ থেকে বিভিন্ন ধরনের বালা মসিবত আসতে থাকে হায়াতের নিরাপত্তা নষ্ট হয়ে যায় নিরাপত্তাহীন হায়াত শুরু হয়ে যায় আর মৃত্যুর দিনে ইমান হারা অবস্থায় মৃত্যুবরণ করার সম্ভাবনা থেকে যায় না আর যখন মানুষ এবাদতের ময়দানে থাকে তখন আল্লাহ বান্দার ইজ্জত বাড়াইতে থাকে হ্যাঁ তখন ইজ্জত বাড়তে থাকে বান্দারে সবাই মহাব্বত করতে থাকে গাছপালায় গাছেও গ্রীণাগর আর নেব্বত করে গুণাগার গাছের ছায় বসলে গাছ তার উপরে ল করতে থাকে আর বদা দিতে থাকে আর বলতে থাকে তাড়াতাড়ি যা সাকেন পাপি তাড়াতাড়ি যা তো আল্লাহ এরা আর কিছু সময় বসায় রাখবে এই জন্য হায়াত এবার হায়াত হওয়া দরকার যেদিন তুমি প্রথম এসেছিল ভবে কে দো তুমি একা এসে ছিল সবে যেদিন তুমি প্রথম এসেছিল ভবে কেদে ছিল তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করব কাজ করবে তো মৃত্যুর সময় হাঁটতে হাঁটতে আল্লাহর কাছে চলে যাবে গুণা করবে মৃত্যুর দিন কানতে কানতে যেতে হবে জন্ম হইতে কান্দা বিদায় হবে কান্নাকাটি আর হায়াতে দুনিয়ায় আকরাতের সম্বল উপার্জন করবে জন্মের সময় কান্না করে আসছে কিন্তু মরার সময় এবার হাসি মুখে জান্নাত দেখতে দেখতে আল্লাহর জান্ হায়াতটা প্রতিযোগিতার হায়াত হওয়া দরকার ন্যাক কাজের প্রতিযোগিতা বেশি হওয়া হায়াতে এটাই বান্দার একমাত্র নাজাতের রাস্তা কারণ যা করছি সব রেকর্ড হয়ে যেতেছে ফাঁকি দেওয়ার কোনো কায়দে নাই তাকাইতেছি চোখের দৃষ্টি নজর হয়তো আল্লাহ কোরআন তাকায় দেখতে নজরে ন্যাক নগ্ন জিনিস তাকায় দেখেছে নজরে গুনা আলিমুল্লামার চেহারা তাকায় দেখেছে মোহাম্মদ জাহের করেছে এক सगीरा गुना आवाज अर्थात बंदारिखी प्रत्येक कथा प्रत्येक नजर प्रत्येक आवाज भागे भागते দুইজন ফিরিস্তা দুই কাঁধে বসা আছে একজন ন্যাক লিখতেছে আর একজন গুণাহ লিখতেছে ছোট্ট থেকে ছোট্ট যাররা পরিমাণ ন্যাক কথা বলতেছি তাও তিনি লিখতেছে সব যাররা পরিমাণ ন্যাক করতেছি ওটাও আমর নামায় উঠায় নিতেছে আর যদি গুনা হয়ে যেতেছে সেটা গুনা হিসেবে ফিরিস্তায় বাম পাটে বসে উঠায় নিতেছে যার নেকের লিষ্টি বড় হবে সে জান্নাতে যাবে আর যার গুনার লিষ্টি বড় হবে জাহান নামে যাবে দরকার কোন জায়গায় জানো গন্তব্য গাড়িটা কোন জায়গায় যাবে জান্নাতে যাবে না জাহান নামে যাবে মাস্টার উদ্দেশ্য বেরো হওয়া দরকার যদি উদ্দেশ্য হয় তবে হায়াতটা ন্যাক দিয়ে সজ্জিত করতে হবে ন্যাকাদের প্রতিযোগিতার ময়দানে করে যেতে হবে যার জীবনে যত বেশি ন্যাক বাড়বে তত বেশি অগ্রসর হয়ে যাবে জান্নাতের পথে অগ্রসর হয়ে যাবে আল্লাহ তাহলে আমাদেরকে গুণার প্রতিযোগিতার ময়দান থেকে সরায় এবাদতের প্রতিযোগিতার ময়দানে এনে দেখ সকলের জোরে বলেন আমিন আরো জোরে আওয়াজ করে বলেন আমিন এবাদত যে করবো এর জন্য দরকার তৌফিক তৌফিক ব্যতিরিকে এবাদত সম্ভব না ন্যাক সম্ভব না আমাকে চালানো কাজ আমাকে করান যে পথে আপনার পেয়ারা চলেছে যে কাজ আপনার পেয়ারা বন্ধুরা করেছে যথাসম্ভব এবাদতের ভিতরে বসে থাকো এবারতের জায়গা থাকো তাহলে আল্লাহর মহব্বতের এরিয়ার ভিতরে বসে থাকো যারা আল্লাহ এবাদতে বেশি সময় রাখে আল্লাহ ভালোবাসে তাই এবাদতের ভিতরে থাকে মস্তিদি কেউ যায় সবার পরে বাইর হয় কেউ প্রতিদিন সকালে কোরআন তেলা হাতে বসে যায় এই কেন রে আল্লাহ তালা তাকে বসায় রাখে এই জন্যে বসে থাকে আল্লাহ জন্যে কাছে এত অভিক মাইয়া এবার ভিতরে বেশি সময় কাটাইতে থাকা ইসরাইল করেছি আল্লাহ বলতেছেন আমাকে আল্লাহ দিতেছেন যে সবার গলায় একটা একটা করে আমল নামা কিন্তু ঝুলানো আছে জিন্দগিতে যা করতেছি সব আমল নামায় করতেছে আমল নামা গলায় ঝুলন্ত অবস্থায় আল্লাহ তালা আপনাকে আমাকে দাঁড় করাবে হাসরের ময়দানে ময়দানে বান্দা যখন আল্লাহর দরবারে দাঁড়াবে সকল বান্দাগুলার গলায় একটা একটা করে আমল নামা ঝুলন্ত অবস্থায় থাকবে মহিলাদের গলার হারের মতো সবার গলায় যার যার জীবনের রিপোর্ট আল্লাহ তালা ঝুলায় দিবি ওই আমল নামার মধ্যে সব বান্দা খুঁজে পাবে ওই জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সময়টা কোন কাজে কাটাইছে কঠিন ময়দানে মাহফিলার বিস্তারিত লেখা আমল নামাটা গলায় দিয়ে আল্লাহ বান্দাকে দাঁড় করায় দিবে আর বলবে ও বান্দা তোমার গলায় যে আমল তোমার রিপোর্টটা তোমার গলায় ঝোলানো আছে तुम जीवन कैमने काटा ती अमाम पता उल्टाओ और पड़ते थको हे बंदा आज के तुम्हारेबा ना जहां जीवा निजे अमल नामा पा निजे बुसते तुम्हें कि जाननाती ना जहाान नी আমল নামা নিজে দেখতে হবে আর ওই দিন অপরাধীরা আমল নামা কয়রা বলতে থাকবে এটা আবার কেমন আমল নামায় কিতাবের কি হলো যে আমার হায়াতের ছোট্ট গুণাটাও ছাড়ে নাই ছোট্ট ন্যাকটাও ছেড়ে নাই সব দেখি উঠায়া দিতে সব এখানে লেখা বান্দা নিজেই পড়তে থাকবে মনে মনে ভাবতে পারেন আমরা যারা পড়াশোনা জানি আমরা কেমনে পড়ব স্কুল কলেজে পড়ি নাই পড়ালেখা শিখি নাই আল্লাহ পড়তে বললে কেমনে করবো আল্লাহ তালা ময়দানে দাঁড়ায় থাকা লোকদেরকে যখন বলবে সাথে কাতা দা বলেন আল্লাহ সামনে দাঁড়ায় থাকা সব বান্দা এক নাম্বার এক নাম্বার ভালো ভালো শিক্ষিত হয়ে আল্লাহ দরবারে দাঁড়া যাবে সবাই শিক্ষিত হয়ে দাঁড়া যাবে জগতের লোক হয়ে যাবে মানে কিছু মানুষ আছে না তাদের আকল আর তাদের ব্রেন এত বেশি যে তারা গবেষণা করতে করতে চাঁদে গেছে গবেষণা করতে করতে মঙ্গলে চলে গেছে তো বান্দাকে আল্লাহ তালা যখন হাসরের ময়দানে তার করাবে সব চাঁদে যাওয়ার উপযুক্ত ব্রেন নিয়ে তার আয় ব্রেনও কম থাকবে না সবাই নিজেদের আকল দিয়ে বুঝতে পারবে যে আহ কামল হা কি মিন আল্লাহ আজকে কারোর উপরে জুলুম পারবে এত আকল হবে সুবাহ আল্লাহ জোরে বলেন আল্লাহ তালা এগুলো করবেন আল্লাহ একবার বলেন অসম্ভব নাকি আল্লাহর জন্য কি বলেন এটা করা অসম্ভব হ্যাঁ আকল দিয়ে দেওয়া সম্ভব শিক্ষিত করানো অসম্ভব সব সম্ভব আল্লাহ তালার জন্য সব সম্ভবেন আল্লাহ আল্লাহ তো ওই জাহাজ সবাই শিক্ষিত হয়ে আল্লাহর সামনে এ করা বলার সাথে সাথে শিক্ষিত হয়ে যাবে সবাই বান্দা আমুলনামা পড়তে থাকবে বান্দার আমুলনামা পড়া বান্দা নিজেই বুঝবে আজকে সে জান্নাতি নাকি সে জাহান্নামি मुरब्बी मैदान बसि समय जरा बसि बसर मैदान आल्ला बंदा गुलाब डबा फल्लाकाम आल्ला बंदार खतर सम्पर्क न्या कल्ला तिर बारे আর যত গুণা করে তত কাল্লাগে খাতির বাড়ে হ্যাঁ কথা কান না গুনার মাধ্যমে কার সাথে খাতির বাড়ে শায়তানের সাথে আর এবাজের মাধ্যমে কার সাথে বাড়ে আল্লাহ সাথে যার যত খাতির ততই না চিনব আপনার জীবনে যার সাথে একবার দেখা হয়েছে তারে যেমন চিনেন বারবার দেখা হয়েছে তারা ওইরকমই চিনেন যার সাথে জীবনে একবার দেখা হয়েছে তারা দেখলে বলবেন যে হায় রে কই দিনই দেখছিলাম ভেতরে আর যার সাথে বারবার সাক্ষাৎ হয়েছে তারে তো যা দৌড়ে যায় দৌড়ে ফেলবেন বন্ধু আসেন দিন পরে আবার পায় গিয়ে যাবেন খাতির বেশি আল্লাহ তালার সাথে দুনিয়াতে এবাজতের মাধ্যমে যাদের খাতির বেশি আল্লাহ তালা বিনা হিসাবে তাদের জান্নাত দিবেন আর বলবেন দিন এতদিন দূরেছিল আর ইয়না আসো কাছে আসো জান্নাতে ঢুঁটা বড় খাতির বেশি তাই না জান্নাত দিবে গুণার মাধ্যমে সয়তনের সাথে খাতির আল্লাহ তালার রহমত ওই দিন বান্দাকে তিনবিহীরা এবারে আল্লাহ তালার সাথে সম্পর্ক হয় কেউ জীবনে একবার নামাজ পড়ছে বছরে একবার নামাজ পড়ে তার সাথে আল্লাহ যেমন খাতির পাঁচ যে নামাজ পড়ে তার সাথে ওই রকম খাতির না কিন্তু দিনে পাঁচবার আল্লাহ সাথে যে দেখা করে তার সাথে আল্লাহ সাথে আলাদা খাতির আবার কিছু কিছু বান্দা তা আল্লাহর সাথে স্পেশাল সাক্ষাৎ করে তাহা যত পূজায় সব মানুষ ঘুমায় যায় বান্দা তখন আল্লাহ মোলাকাতে সাক্ষাতে দাঁড়ায় রায় তার সাথে আল্লাহ তালার আলাদা সম্পর্ক যত আল্লাহ সাথে সম্পর্ক গভীর করবে হায়াতটা হল নেক কাজ করে আল্লাহর সাথে বান্দার আবদিয়াতের সম্পর্ক করার জন্য আল্লাহ তালা বান্দাকে দান করেছে। যারা এই হায়াতে আল্লাহর সাথে সম্পর্ক যত বেশি গভীর করবে সে আল্লাহর জান্নাতে আল্লাহ তালার তত বেশি নিকটে অবস্থান করবে মোলাকাত মাধ্যমে আল্লাহর সাথে আলাপ হয়ে যায় কথক কথন হয়ে যায় জিকির করে ডাকি হয়ে যায় আল্লাহ তালার সাথে বান্দার ডাকা হয়ে যায় তো আল্লাহ জোরে বলে সম্পর্ক হইতে থাকে সম্পর্ক হইলেই তো লাভ দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক হইলে লাভ আল্লাহ হইলে কত লাভ এমপির সাথে সাথে সম্পর্ক হইলে লাভ আল্লাহর সাথে সম্পর্ক হইলে লাভ না অনেক বড় লাভ বাদশার বাদশার সাথে সম্পর্ক হইলে কত লাভ সুলতান মাহমুদ গজনবি রহমতুল্লাহ আমাদের বুজুর্গরা দৃষ্টান্ত অহংকার ছিল না কে গোলাম আর কে বাদশাহ এমন ভাবে নামাজ পড়তেন নামাজে দাঁড়ায় থাকতেন কে গোলাম কে বাচ্চা বোঝা যাইত না এমন অহংকারবিহীন এক বাচ্চা সুলতান মাহমুদ গজ নবী এক ইস্তফমে খারাপ হওয়া হয় শেষ রাত্রিতে রাতের বেলায় ঘুরতেছে নিজের রাজ্য দেখতেছে ওই সময় রাত্রে চাল চোরের সাথে দেখা হইছে সুলতান মাহমুদ গজনবি চোর দেখে মনে করতেছে এরা বুঝি তাহার দুধ করার লেগে উঠছে কিনা ওজন করে মনে হয় মসজিদে যাবে আর চোর এরা চিন্তা করতেছে একা একা চুরি করে সুবিধা পাইতেন না ভাই আয়েন একসাথে চুরি করি ভাগ করে পাঁচ ভাগ করে পাঁচ জনের নিমুনি আছেন আছেন এরা ডাকা ডাকি করে সুলতান মোহাম্মদ চোরদের সাথে যায় মিশে গেছে চুরি করবেন আপনারা কি যোগ্য চোর মারাত্মক যোগ্য আমরা সবাই ভালো ভালো চোর আমরা পাশ করা চোর অসুবিধা নেই কই চুরি করবেন কই কয় আপনি কি আপনি তো এলাকার মানুষ আপনি কি সুলতান মোহাম্মদ গজরির বাড়ি চিনেন চিনিনা মানে চিনি তো তাহলে চলেন হের বাড়িতেই নেই কই চলেন যদি ধরা পারি আবার কি যোগ্যতা আছে আমি যদি তালি দেই তাহলে তালা খুলে যায় অত করা লাগে তালার কাছে তালি দেই তালা খুলে দেয় তোমার যোগ্যতা আমার যোগ্যতা হলে আমার নাকে আমি ঘরের কোনায় গ্রাম নিলে বুঝি কোন ঘরের ভিতরে কাউরে দেখি যোগ্যতা তোমার যোগ্যতা কি আমার যোগ্যতা হলো আমার কানে আমি কুকুরের ভাষা বুঝি কুকুর কি বলে এটা বুঝি তোমরা ভালো যোগ্য তোমাদের সাথে চুরি করা যায় চলো যাই আপনি তো চালাকুন না আপনার যোগ্যতা কি এটা বলেন আগে পেলেন সমান বাঘ বলেন আপনার কি যোগ্যতা বাম দিকে হেলাইলে জেল মাফ হয়ে যায় আপনারা তো আমাদের দরকার আমাদের চুরি ডাহাতি করতে যাই দুইটারই না বেশি আপনি থাকবে তার আর কোনো চিন্তাই নেই দাড়ি হেলাইলে জেল ফাঁস মা হয়ে যাবে চলেন যাই ঠিক আছে চল সুলতান ওই যে একজন আছে যে কুকুরের ভাষা বুঝে কুকুর কি বলতেছে জানেন কুকুর বলে লোকেরা সাবধান সাবধান বাদশাহ মেহমান নিয়ে কিন্তু বাড়িতে ঢুকতেছে পাগলা কারা দিয়ে পাঠানো দরকার বেটা কুকুরকে দাতানি দেওয়া আমরা যাই চুরি করতে কুকুরের মাথা খারাপ কুকুর কয় বাচ্চার সাথে যায় বাচ্চার সাথে আছে একটা গুরুত্ব দেয় নেই ভিতরে ঢুকে গেছে তোরা পাঁচ জনের পাঁচ গাছটি নেব এর ভিতরে একজন আছে একটু অলস্ত বিয়ে আমাদের সাথে তো জেলফাঁস মাফ হওয়ার কারামতি আছে এত আর কি দরকার নেই করেছে সদরের নামাজ পড়ে সুলতান মোহাম্মদ গলি রাজ দরবারে আইসা হাজির হা জল্লাদ পাঠায় চারটা আছে ঘরের ভিতরে আটকা নেটে ফেরেন বিচার করবো দাঁড় করে হাসে সবাই খুব চিন্তিত কিন্তু ও খুব বেশি চিন্তিত না ও বাচ্চার দিকে একবার তাকায় আর একবার নিজেদের বন্ধুদের দিকে তাকায় একটু পরে বলতেছে বাচ্চা আমি কিন্তু রাত্রে দেখলে পরে দিনের বেলায় চিনি চারজন সিনাম না চারজন সিনাম না চোর ছিলাম মোট গাঠুডি গাঠুরি পাত্তা রেডি করা আজকে পাঁচজন ছিলাম বন্ধু ভয়া বন্ধুদের সাথে মোট করা ক্যান করেন আপনি আমাদের বন্ধু একসাথে না চুরি করলাম একসাথে ছিলাম আপনি থাকবেন রাজ সিংহাসনে আমরা থাকবো আসামির কাজ করায় হ্যাঁ না बंधुत प्रमाण हो गए बदसार बंदुत प्रमाण हो गरा प्रकोण तुम क्षमा दे जाओ आजद तुम चोरी करो ना बाद क्षमा दिए सम्पर्क प्रमाण तई माफ कर दिए चोर फर्दार जिन चोखे कान्ना भेजे पड़े और कान्ना करते बुद्ध जिंदगी नष्ट कर एक प्रकृति गदलावर बादशार साथी एक सम्पर्क हार कारण रास्ता स् যদি বাদশার আহকামুল হাত মিন আল্লাহর সাথে হায়াতে পরিচয় হওয়া যায় তলে বিচারের দিবসে হাসরের কঠিন ময়দানেও নাম থেকে মা সোজা মালিকের বন্ধু হয় মালিকের গুণা করবো না এখন থেকে আল্লাহর সাথে পরিচয়ের মেহনত কর মুরব্বী আপায় আল্লাহর সাথে পরিচয়ের মেহনত করবে কি দিয়া গুণা দিয়া না গুনাহের মাধ্যমে শয়তানের সাথে খাতির হয় संख्या प्यारा गलर साथ समक बैर हाश कठिन मैदान तर हिसाब निकाशा चार সে মালিকের জাননাতে মালিকের কেউ যদি তাকে জানান করতে হবে আল্লাহ বলেন মানে কেউ যদি হেদায়তের উপরে চলে না কাজ কেউ যদি হায়াত কাটায় তাহলে উপকার করল আর কেউ যদি পথে চলে থাকে নিজেই নিজের ক্ষতি করেছে হাসরে কঠিন নিজের কারণে নিজেই জাহান্নগের আগুনে যেতে হবে নিজেই নিজের ক্ষতি করেছে নিজের ক্ষতি শুধু কবরে হাসরে না দুনিয়াতেও পাপের কারণে নিজের ক্ষতি দুনিয়াই হয় আর নাকের কারণে নিজের উপকার দুনিয়াই হয় ভালো কাজ করেন সে যদি হয় তাও তার কিছু হয় তাও আল্লাহ আর যদি হয় তাও দুনিয়াতেই তারা সাজা দিয়ে মানে নেক কাজ করেনা ভালো কাজ যদি কাহা হয় দুনিয়াতেই আল্লাহ তারা কিছু পুরস্কার দিয়ে দেয় আর নেওয়ালা যদি গুণাকারণেওয়ালা যদি ইমান দ্বারা হয় দুনিয়াতেই কিছু সাজা যায় দেখেন না মর্যাদা বাড়াই দিচ্ছে সারা দুনিয়াতে সিরিক হইতেছে পূজা হইতেছে মূর্তির পূজা আগুনের পূজা সিরিকের ঢল জীবন্ত মানুষ কবর দিতেছে মদপান করে ফখর করে ঘোরাফেরা করতেছে কিন্তু এর ভিতর দিয়েও কাজ করে আল্লাহ কাজ করে এরা জঞ্জামের পানি উঠায় আল্লাহর মেহমানদেরকে খাওয়ায় দাঁড়ায় দাঁড়ায় মানুষের খেতমত করে বিভিন্ন এক কাজ করে তারা বাইতুল্লাহ ভাঙা নির্মাণ করে আবার তারা সুন্দর করে আবার নাই ভালো কাজ করে এ কারণে আল্লাহ তালা তাদের এরকম বাড়াই দিচ্ছেন যে সারা দুনিয়াতে আল্লাহ দিচ্ছেন এবং কাজের বরকতে এমন নিরাপত্তা দিলেন জানমালের নিরাপত্তা যে তাদের মাল সম্পদ যদি মরুভূমির প্রান্তর দিয়ে উটের পিঠে ছাইয়া দেয় কাফেররাও তাদের মালের উপরে আক্রমণ করে না আমি তোমাদেরকে খোদার্তাবাই নাই আমি তোমাদেরকে জানমালের নিরাপত্তা দেই নাই তোমরা কিছু ভালো কাম করো এর লেগেই দিছি যদি তোমরা শুধু ভালো কাজ না কইরা বাইতুল্লাহ রবের গোলামি করা আরম্ভ করো তাইলে তোমাদেরকে স্থায়ী নিরাপত্তার জান্নাত দিয়ে খালি করা আমি এত কিছু দিছি আর আমার গোলামি করলে তাইলে তোমরা কাজ করো ফালি খালি আব্দুর এ বাইতুল্লাহ রবের গুলামিও করা তোমরা আরম্ভ করো স্থায়ী নিরাপত্তা স্থায়ী ইজ্জত আমি তোমাদেরকে জান্নাত দান করবো डे ए कबार मालिक जमजम का चालू करेद জমজম চালু করে দে যদি জমজম চালু করে দেওয়ার দশ টা জমজমের গেছে হ্যাঁ দুব হয় শুধু কি এই দুয়া কবুলছে না বাইতুল্লাহ ভাঙ্গার লেগে আব্রাহা হয়েছিল বাইতুল্লাহ হাতির কাপেলা নিয়ে আব্রাহা ষাট হাজার বাহিনী নিয়ে বাইতুল্লাহ ভাঙতে হয়েছে আগের থেকে এমন যেটা নকল বানায় নাই কাবা নকল বনাইছে নকল নবী বানাইছে এখন আবার নকল পিস বানান শুরু করছে নকল জিনিস বানানিতে খ্রিস্টানরা খুব পটু নকল জিনিস বানায় এখানে নকল কাবা শরীফ বানাইছে ইয়ামানের নকল কাবা বানাইছে একটা ওই কাবার আবার ছাড়া আমরা ছাড়া তোমাদের কাছে কেউ যদি বায়ুল্লা তহের জন্য অথবা জিয়ারতের জন্য কেউ বিশেষ হয় তাহলে ইয়ামনে পাঠাই দিবা মক্কায় পাঠায় না করলাম পাঠাইবা তার মানে আমি নতুন কাবা নির্মাণ করেছি এখন থেকে সবাই দেখে করে একজন নিতে পারে না আর দাবাতি গিয়ে রেস্টেমার ভিতরে আকর্ষণই আলাদা গরু জবও নাই গেট নাই কিচ্ছু নাই মাইকিং নাই পোস্টারিং নাই কোন কিছু নাই কিন্তু দেখা যায় তাদের দরবারে আজ এমন আমার হোজেও মার ভিড় করে গেছে কিসের কারণে গেছে তা টান আকর্ষণে চলে যায় শরীফের উপরে তো আকর্ষণ লোকজন তো কেউ যায় না কত বড় ক্ষিতের খবির নিজেদের বানানো কাবার ভিতরে নিজেরাই পায়খানা করলো একদিন রাতের পায়খানা করে আর দোষ বাইল যে পুরাই তাদের দেশে কাবা আছে মক্কায় আমরা কাবা বানাইছি আমাদের উপরে রাগ করে তারা আমাদের দেশে আমাদের ঘরে আমাদের কাবা ঘরে তারা পেশাব করেছে তাই আসো আমরা তাদের কাবাটাকে মক্কায় হামলা করবে কাবা শরীফ বাঙবে তারা কাবা ভাঙ্গাল লেগা ষাট হাজার সৈন্য বাহিনী রেডি করে হাতির কাফেলা নিয়া আবরাহা রওনা দিছে মক্কা শরীফের কিন্তু কাফের তো লীগের এস্তেমায় জড়ো হইলো কোনো নিরাপত্তার দরকার হয় নাই একজনের মাল আর একজন চুরি করে নেই একজন আর উপরে পেশা পায়খানাও করে দিছে কিন্তু আক্রমণ করে নেই ধাক্কা দেয় নাই কিলগুষি দেয় নাই ঝগড়া বর্ষণ করা আরম্ভ করছে পাতর এই জন্য দেখবেন দুনিয়াতে যারা পাপাচার বেশি করে ওদের গাঠ বেশি লাগে যারা পাপ করে না তাদের গাঢ় লাগে না হজ্র পাপ করে না এই সাহারা মরু প্রান্ত দিয়ে যায় কোন গাছ লাগে না করতে কাবার মালিক আমি তোর কাবার খাবেন আমি তো আর কাবার মালিক না তোমার কাবার ভাঙ্গাল লাগে তোমার দুশ্মন বাইছে তুমি তাদের ব্যবস্থা তুমি নাও তোমার কাবার তুমি হেফাজত করবো কাজের মাধ্যমে মানুষের দোয়া কবল হইতে থাকে এই জন্য যত যতবার তত দোয়া কবুল হবে না গুনাকারদের এবার কবুল হয় না গুনাকারদের দোয়া কবুল হয় না গুণার প্রাচুর্যতার মাধ্যমে দোয়া কবুলের দরজা বন্ধ হয়ে যায় আর এভাদতের মাধ্যমে আল্লাহর রবের দ্বার ফেলে যায় গোলামির মাধ্যমে বান্দা হয়ে যায় বান্দার ন্যাক কাজ করে যদি কোনো দোয়া করে ফলায় দোয়া করতে দেরি হয় কবুল হইতে দেরি হয় না আসমানের মালিক আল্লাহের সাথে সাথে দোয়াটা কবুল করেও ফেলায় আসামি হয়ে তাকে দাঁড়াইতে হবে যে ন্যাক করে নিজেরই উপকার করে আর যে গুণা করে সে নিজেরই ক্ষতি করে কারণ একজনের বোঝা কিন্তু না সন্তান মায়ের বোঝা নেবে না পীর মুড়িদের বোঝা নিত না পিসাব মুড়িদ করছে দেখে মুড়িদ গাছা খা কার উল্টা পাল্টা পীরে যে জানাতে এত সোজা না একজন আরেকজনের গুণা তার তার জবাব দিতে হবে আসমানের মালিকের সামনে দাঁড়ায় জবাব না দিয়ে এক কদম সামনে বারাবার কোন ক্ষমতা নেই এ কারণে করতে নাই গুনার বুঝা বড় করতে নাই আর কথা শোনেন কেউ যদি গুণা করে তাহলে নপসের কারণেই গুণা করে মানে নকশের কারণে বান্দা নেক করে নকশের কারণেই বান্দা গুণা করে নক্সের কারণে বান্দা মসজিদে যায় পয়সা থাকে আবার নক্ত খারাপ হলে নক্ষের কারণে বান্দা যাত্রায়ক্তের কারণে বান্দা গুমরাহির পথে চলতে থাকে তার মানে নক্তের উপমা কি নক্তের উপমাটা হলো একটা দুধের শিশু বাচ্চার মতো দুধের শিশু বাচ্চাটাকে যদি ফিদার খায় ঘুমানোর অভ্যাস করে যায় যদি বাচ্চাটাকে চামচ দিয়া খাবার খাওয়ানোর অভ্যাস করে ফলায় তাহলে বাচ্চাটা চামচ দিয়ে খাবার খায়া ঘুমা যায় দুধের শিশু বাচ্চার মতো মানুষের নষ্ট আপনার আমার নষ্ট দুধের বাচ্চার মতো এছাড়া যে অভ্যাস করা হবে সেই যদি দুগ্ধ না বাচ্চা বড় হয়ে গেলেও দুধ পান করতে থাকে আপনারা দেখবেন কোনো কোন সময় দেখা যায় গ্রামেগঞ্জে পাঁচ বছরের বাচ্চা তাকে মায়ের দুধ পান করাইতেছে যদি বলা হয় কিরে মা पांच बचर पर क्या स्पान मैं बदबास जोर खाए ना दी परोर गाला गाली चोर टाना टानी एक दी बदारे नदी बाच्चाटार जन्मे पर बस नयम पर जन्मे मा मुखाटा कहीं पांच घंटार तोला खबर अभ्यसा जाए पांच दिन चाटा तोला खबर खेल घुमानों अभ्य पांच दिन चाटा चमच दिए खबर खाभस দুই বছরের বাচ্চাটাকে মা যদি দুগ্ধ দুই বছরের খিরা দেয় যে বাচ্চার বয়স এখন দুই সন্তানের দুধ ছাড়ানোর জন্য মধ্যে নিমের পাতা পাতাগুলো বাইটা দিয়ে রাখে যেন তিতা তিতা লাগলে বাচ্চাটা যেন দুধ আর না খায় কখনো হলুদ বাড়িতে দিয়ে রাখে দুর্গন্ধ যেন স্তনটা যেন সন্তানে আর না টানা করে তো দেখা যায় বাচ্চাটার দুধ খাওয়া ফির এই বাচ্চা মায়ের স্তনের কথা ভুলে যায়ের স্তনের দুধ এরকম। নষ্ট বান্ধায় যদি নষ্টটা বাচ্চা বয়সে সোজা করে ফলায়। তাহলে ওই নকশটার আর গুণা করার জরুরত হয় না সাত বছর বয়সী আব্দুল কাদের দিলানি হয়ে যায় আঠারো বছর বয়সে অলিউল বছর বয়সে আর যার গুনার অভ্যাস হয়ে যায় নষ্টের মধ্যে ও বুড়াটায় গুণা কাটতে পারে না বৃদ্ধ হয়ে গেছেগা। গা তারপরে চোখে আলো নাই কানে কম শুনে হাত পা অচল তারপরে কাজ খেলায় কাজ খেলে বদ অভ্যাস হয়ে গেছে বদভ্যাসটা ছাড়ায় নাই এ কারণে বুড়া বয়সেও এবার সে পারে না। ঠিক কিনা ধরে আওয়াজ দেওয়া বলে একটা বদাবাস যাদের কত সুন্দর আল্লাহ মানে আল্লা তালা ডাইরেক্ট গুণাগারদেরকে আজাব দেয় নাই আগে রসুল পাঠায় তাদের নকশ সোজা করার মেহনত করছে রসুল পাঠানোর পরেও যাদের নকশো সোজা হয় তাদের উপরে আজাব পাঠাইছে তার মানে তেরামত পর্যন্ত আল্লাহতালা একটা দল রাখবে যারা নবিরসুলদের ওই মেহনত জমিনে করতে থাকবে এরাও জাতির নকশ সোজা করার জন্য জাতির দারে দারে ঘুরতে থাকবে এরা জাতিকে নোজা করানোর মেহনত করতে থাকবে কেয়ামত পর্যন্ত তাদের দায়িত্ব হবে আর জাতির দায়িত্ব হবে নবিরছলদের ওয়ারে সহবতের দয়া নথ সোজা করে নেওয়া ঠিক কিনা আওয়াজ দেয়া বলে নোজা করতে হবে তাই কাছে যেমন যাবো না কিন্তু যাদের কাছে গেলে পরে হারা জনম গুণারব্বার ঠাইকেই যায় বেনামাদি বেনামাদি থেকে যায় কোরআনতালাতবিহীন কোরআনতলা বিহিনী থেকে যায় সুন্নতবিহীন সুন্নতবিহিনী থেকে যায় এরা নথের চিকিৎসক না এরা শায়তানের দালাল এরা ইহুদি নাসারাদের দালাল এরা ইগলিশের দালাল আর হাকানি তাদের ভিতরে আছে যাদের কাছে গেলে পরে নোজ দেখেন চাষ তো থাক না তাদের কাছে গেলে পরে সন্ন্যতের প্রেমে পড়ে যায় তাদের কাছে গেলে পরে বাঁকা নাকায় ছিদা হয়ে যায় ডাকায় তলি হয়ে যায় সুবাহ আল্লাহরে বলেন ডাকায় তোলি যায় লবণ কম হইলেও পিঠায় বেশি হইলে তা খবরই আছে খালি পিটায়। সাধারণ কাজে স্বামী বিবিড়ে খালি কীটনা পাটি দেয় ওই বাড়িতে একবার দাওয়াতের এক কাপে লাগেছে দেখা ভাই চলেন তিল্লাই আপনি কি করেন কয়ে যে কৃষি কাজ করি না ইচ্ছা মতো ফেটেছে তো বিবি যখন যে ধান তোলা হয়ে গেছে গা ফসল তোলা এখন নিয়ে যান অসুবিধা দাওয়াত লোকরা তো আরাম পাইছে এবার তারা জোর করেই ধরতে যাইতেই তুই তিন দিন কয়ে ঠিক আছে যখন এক চিল্লায় সময় লাগাইতেছে তবলিগের নিয়ম হইলো নিজেরাই রান্না করে খাইতে হয়তো অদল বদল করে রান্না ভাড়া করে মানে আজকে জন রান্না করলো কালকে ওই তিন জন দিনে ওই তিনজন একদিন তো হেমি আর রান্না বাড়ার পালাই নাই যখন রান্নার দায়িত্ব পড়ছে রান্না করতেছে তো তিন ওজনের কতক্ষণ লবণ দেয় খালি লবণ দেয় তিনজনে একটা তরকারিতে লবণ দিলে তরকারি আর কিছু থাকে তরকারি লবণ হয়ে আর একটা নিয়ম আছে যারা রান্না করে তারা খাওয়ায় সাবধান খানার আয়ের বর্ণনা করা যাবে না খানা খাইবে আর খালি আলহামদুলিল্লাহ বলবা খালি আলহামদুলিল্লাহ বলবা এটা সবক দিতে এখন খানা খায় আর খালি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু আলহামদুলিল্লাহ তো বলে ঠোঁটের অবস্থা আলহামদুলিল্লাহ বলে যাই হোক খানা দানা শেষ করতে শেষ করার পরে ওই যে তারা পাকাইছে এরা খাইতে বইছে এরা যখন খানা খাইতে বসছে এরা তো খানা মুখে দিয়ে অস্থির হয়ে গেছে কুরফি খানারে তোর লবণ দিয়েছি রে নিজেরা লবণ খাওয়াইলামে কত বিরিয়ানি পিটাইছি রে এই যা তোবা করলাম আর কোনোদিন রান্না বাড়ার লাগে বিগিরে আর কোনোদিন কিছু করতেছি না ওই নষ্টা হয়ে গেছে এখন তো বাড়ি গেছে পিল্লা শেষ করে আর কোন বদনাম বলে না মারামারিও করে না পাশের বাড়ি আছে হিন্দু বাড়ি এরা এই বাড়ির মহিলা এসে এর ধরছে কি হত বাড়ি দেখি দিন হয় কোনো ঝগড়াফাস আওয়াজ নাই কোনো মারামারি নাই কোনো জ্ঞানদাম নাই কি ঘটনাটা কি ঘটনা হলো বুবু পাঠাইছিলাম চিল্লাই তো আমি হিন্দু আমি চিল্লি মো আমি কি মুসলমান না অসুবিধা নেই দরকার হয় তুমি মুসলমান হও তাও চিল্লাই যাও আর কি দেয় ভাল লাগে হিন্দু ও কালে মুসলমান হয়ে গেছে আখলাখ তিগের কার গোজারি আছে এই আফ্রিকা বিভিন্ন জঙ্গলিয়া দেশে মেহনত হয়েছে এইভাবে এই আখলাক দিয়ে দিয়ে দেখা গেছে যে কাফের মুসলমান হয়ে গেছে অনেক নকশ সোজা হয়ে গেছে কাফের নকশ সোজা হয়ে গেছে যেখানে সেখানে নয় যেখানে গেলে নকশ সোজা হয় সেইখানে যাবা যুবক ভাইরা যার কাছে যাইবে না যারা তীরে যেই তীরে পায়ে দেওয়া শিখায় থেকে দূরে সারায়ুপের দরবারে যেতে হবে তবলিগে যাও একটা লাগাও হাক্কানি পীর বুঝুরগো যাদের কাছে গেলে সন্ন্যতের তালিম দেয় নামাজের তালিম দেয় জিকিরের তালিম দিয়ে দেয় জেন্দিগিটা পাল্টায় যাদের কাছে গেলে তাদের কাছে যাও যারা সুজা করে ফেলবে তারা এবাদত করতে পারবে কারণ নব্সের কারণেই বান্দা এবাদত করে নফ্সের কারণেই বান্দা গুণা করে এই জন্যে নফ্সটাকে করার মেহ্নত করতে হবে সুজা করার জন্য আল্লাহ তালা যুগে যুগে দুই জিনিস আরো জোরে আর একটা হলো রিজা আল্লাহ আল্লাহ আল্লাহর পেয়ারা বান্দার সিলসিলা চালু রাখছেন ওপর থেকে কিতাব পাঠাইছেন কিতাবুল্লাহ জমিনে রিজা চালু রেখেছেন আল্লাহ তালা ঠিক করেছেন ও বন্ধু নবী আঁকবে না নবীর রেখে যাওয়া আমানত কোরআন আছে এ কোরআন কোরআন আর রসুলের সন্ন্যত যা কিছু রসড় রেখে গেছেন আল্লাহ নবী বলেন ইনামালা ওরা এ আলিমুলামার কাফেলাটা হলো ওরা আিয়ার কাফেলা এই ওরা আিয়ার কাফেলা আর কিতাবুল্লাহ যতদিন থাকবে জান্নাতে যাবে সুবাহানাল্লা বলেন সুবাহ আল্লাহ এই যে কয়েকটা হাফের ছেলের পাগড়ি দেওয়া হলো ওরা রিজাল ওদের ছিনা এক আন আছে পাগড়ি দেওয়া হয়েছে এই রিজাল উল্লার সিলসিলা আর কিতাব উল্লার সিলসিলাকে ধৈরাই নকশ সুজা করা এবাদত বন্দিগির পথে আমাদের চলতে হবে তো যেটা বলতেছিলাম আপনার আমার জিন্দিগির সকল বন্দীগি গুলা বন্দীগি এবং আল্লাহ তালার সাথে সম্পর্ক করার মাধ্যম ঠিক না এর মাধ্যমে আল্লাহর সাথে বান্দার তা আল্লোক সম্পর্ক প্রমাণ হয় তাই বন্দিগি বেশি বেশি করতে হবে বন্দিগি যা করব সব আমার নামায় থাকবে গুণা করলে আমল নামায় থাকবে গুণা করলে তত বেশি হবে গুণা করলে নিজের উপকার হবে নাকি ক্ষতি হবে আওয়াজ গুণা করলে উপকার হবে ক্ষতি হবে এবাদতের মাধ্যমে নিজের উপকার হবে তাই যত এবাদত করব তত বেশি নিজের উপকার হবে যত গুণা হবে তত বেশি অপকার হবে আমি আমার আলোচনায় বলেছি মানুষ এবাদত করে নফসের কারণে করে গুণা করে নকশের কারণে করে নকশ ভালো হইলে খারাপ হলে খারাপ হয়ে গেলে কন্ট্রোল করতে হবে তাই না যেমন কন্ট্রোল করতে হয় বড় কন্ট্রোল করতে হয় এই আল্লাহ তালা বলছেন কন্ট্রোল করে বাতাও থেকে আহ কেউ কন্ট্রোল করে আর নাম থেকে বাচ্চা এই কন্ট্রোলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সবাই একটা সবাই সবার জন্য দোয়া করেন আমিও দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সকলকে হেদায়েতের দौलত দান করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سید الانبیاء والرسل محمد وعلى اله وصحبه اجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم রহমান রশিম নামে নিয়েছি আল্লাহ তোমায় মানিয়া কেমন করে আমাদের তুমি জাহান্না ফেলিবা মাফরে দাও গুনা যত করেছি আমরা জিন্দগি কে জাহান নামের দিকে ঠেলে দেয় এবার আদত বন্দিগি বন্দাকে দিকে ঠেলে দেয় ইয়াল্লা উপরে কিছু কথা তোমার বন্দা সামনে পেশ করেছি তোমার বান্ধব আর গুণার দিকে আমরা আল্লাহ আর ধরেছি। আল্লাহ মেহরবানি করে আমাদের সব গুণা তুমি মাফ করে দেওয়া আল্লাহ রাবুল আল্লাহ কার মনের কি আশা ব্যথা সব তুমি জানো জীবনের এমন কোন মোনাজাত বাদ দিয়ে নাই যে মোনাজাতের মা বাবার কথা তোমার কাছে বলিনি অনেকে নিজের হাতে নিজের মা কবরে রেখেছে অনেকে নিজের হাতে নিজের রেখেছি আল্লাহ মেহের বাণি করে যাদের মা বাবা অন্ধকার কবরী তাদের মা বাবার কবর গুলো দাও বেশি বেশি খেদমত করতে পারে তো ভেদ দান করো ওরা বলে আল্লাহ আমাদের উপরে রাজি হয়ে যাও সারা দুনিয়ার মুসলমানদের না তার শান্তি দান করো আল্লাহ কোন দোকানের কাপি হয়ে গেছে জানিনা আল্লাহ কবরের পাল্টি পাঠানোর আগে আমাদের নাম তুমি তোমার পেয়ারা বান্দার খাতায় উঠা দিও রাবুল আমাদের সালাম তোমার বন্ধুর রব্দ পৌঁছা দাও আমল দান করো যত দিন বাঁচায় রাখো শূন্যের উপরে বাঁচায় রাখো একটা পরিমাণ খেলা শূন্য আমল আমাদের দিয়ে তুমি করায়ও না রব্যাকিম যেদিনে ধার করাই বা মা বোনদেরকে হজরত খাদি দাও হজরত ফাতেমা বানায় দাও তোমার বান্দারা প্রাণ খুলে ধ্বংস দেখা করেছে কবল মঞ্জুর করে নাও অসুস্থদেরকে সেফা দাও ঋণ প্রত্যেকে থেকে বাঁচাও ইয়া আল্লাহ दिन कष्ट दिओ ना इन मृत्यु दान जबान तुम कानी नी कर বেটার বেতান ধারণ করেছে কে উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসায় বাক্সরিক ওয়াজ মাহিন থেকে আলহাদ হজরত মাওলানা খালিদ সাইফুল্লাহ আইবি সাহেবের কণ্ঠে मूल्यवान दिनी आलोचना अमल नामा शुरोन एलबाम की प्रयोजना ओ परेशन बेतार बितान ऑडियो एंड सिंटार माउना चौरास्त श्रीपुर गाजीपुर